আবুহুরেরা ওয়াদিলাতালা আনহু হতে বর্ণিত নবী সাল্লু আলাইস্লাম কয়েকজন অশ্বারোহী মুজাহিদকে নজদের দিকে পাঠালেন তারা বানু হানিফা গোত্রের সুমামাহ উসাল নামক এক ব্যক্তিকে নিয়ে এসে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখলেন নবী সাল্লু আলাইসাল্লাম তার নিকট গেলেন এবং বললেন সুমামাকে ছেড়ে দাও ছাড়া পেয়ে তিনি মসজিদে নওয়াবির নিকট এক খেজুর বাগানে গিয়ে সেখানে গোসল করলেন অতঃপর মসজিদে প্রবেশ করে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাসনে এবং মুহাম্মদ সাল আলিয়া সাল্লাম আল্লাহ রসুল